على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده আউজুবিল্লাহ মিক্লাহি ফ্লাহিলি সমস্ত প্রশংসা সমস্ত তারিফ শী মোহান আল্লাহ সুবাহানউ তালার জিয়া আল্লাহ সুবাহানউ তালায় আমরারে সদ্যশো সাইতিস হিজরির বাইশের মাদান হানায় ঘাট উপজেলার গোয়ালজোর গাছবাড়ি গোয়ালজোর গ্রামের জামা মসজিদও এ ধরনের একটি দিনই মাহফিল আওয়ার এবং বার্ত ফিক দান করছেন সেই মণিবের দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ এবং সালাম মানবতার মুক্তিদের সর্বশেষ নবী নবী মাহমদ সাল্লি সাল্লামের ওপর রহমত বরশিত হোক সাহাবাইকার তাবে তাবিন আইমাই মুস্তাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দিনে হকের ওপর প্রতিষ্ঠিত রাখবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি আপনাদের মসজিদ নতুন মসজিদও ফয়েলা আইসি গুর ফয়েলা যখন আইসতাম তখন আমরাও আছে যে মৌলান মোহাম্মদ আলী রাহমাহুল্লাহ আল্লাহ তান্ডার জান্নাতুল ফেরদুসিফরুক্কা তার লোকের সাক্ষাৎইসিল এবং একদিন তার লগে নামাজও ফড়ছে অসুস্থ অবস্থায় আতাই এদিন আইসতাস নামাজ ফরাত মাঝে মাঝে আইতা একটু সুস্থ হইলে একটু ভালা মনে হলে আল্লাহ তান্ডার জান্নাতুল তান যে প্রচেষ্টা আসিল দাওয়াতি প্রচেষ্টা আসিল আল্লা সুবহান ও তালায় এই আজকেরই দাওয়াত আজকেরই আয়োজন তারই একটি দ্বারা এটা অংশ তাই সিলেটর তান ছেলেরা ইলা হয়েছেন না তাই সিলেটর প্রত্যেকটা মানে বিশেষ করে হাদিস যে এলাকাগুলো আসিল প্রত্যেক এলাকায় তেনজাইতা তেনজাইতা কিন্তু তার ছেলেগুলো অনেক দাওয়াত দিয়ে নেওয়া না অনেক আমরা সিলেট দাওয়াত দিয়ে আনতে পারি না অনেক যোগ্যতা আছে ছেলেদের কিন্তু ইলাফাই না তানরে জেলা আমি ফাই আমরা পাইছি না তান্ডে তো তান যে গুঞ্চি সব এলাকার মানুষের তান্ডে চিন্ত ও অনেক প্রচেষ্টা করছে তারপরে ওই সেনগ্রাম লাখাই ওই যে এক প্রান্ত লাখাই আমরা গেছিলাম ও আমরা একটা প্রোগ্রাম করিয়েছি লাখাইত আপনার এলাকার আরেক সুযোগ্য সন্তান আব্দুর রহমান সাহেব মৌলানা মোহাম্মদ আলী সাহর ভাই তাই লাখাইত আসলা লাখাই মানুষের তান ডেছি নয় আমরা গেলে তানিছি তারপরে আপনাদের ফাগুর আর একটা ছেলে আমরা গেছিল এবার হাফিজ শাহিদ তার দাদাও আসলা লাখাইত লাখাইত কেন এক আছে আমরা প্রোগ্রাম করিয়াইছি প্রায় তিনশো তিনশো আসলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাই নামাজ উপস্থিত আসেন আপনাদের এলাকার সুযোগ্য সন্তানরা উপস্থিত আসেন মৌলানা ইশাক বিন মোহাম্মদ আলী উপস্থিত আছেন মাস্টার আবদুল মতিন সাহেব মাহমুদুল্লাহ হাসান সাহেব যান আলোচনা একটু আগে হনলা আমার সফরসঙ্গী সিলেট থেকে আসেন আমরা সাইদুজ্জামান ভাই তাই আইটি স্পেশালিস্ট আমরা ইসিএসর আপনারা যারা মুরব্বী হলাইছেন যুবক ভাইরা যারা আছেন ছোটো ছোটো সুনামণিরা আমরা সর্বপ্রথমেই মহান আল্লাহ সুবাহান তাল্লাহ সুক্রিয়া দেয় করি যে আল্লাহ সুবহান আমরা এদের দিনই মাফিল আওয়ার এবং বার্থফিক দান করছেন সেই মনিবর দরবারে সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ এটা কোনো স্বাভাবিক ওয়াজ মাহফিল বা স্বাভাবিক বৈঠক নাই কারণ আমরা দেশে যেটা বৈঠক হয় ওয়াজ মাহফিল হয় কিনো কোরআনসুনার আলোচনা হয় লগে অনেক কিচ্চা আজগবি কিচ্ছা কাহিনী হয় অনেক ইসলামর কোরআনসুন্নার বিরোধী অনেক আমল হয় ইনশাআল্লাহ তাহলে আমরা এই বৈঠকও এমন কোনো আলোচনা হইতো না যেটা কোরআনসুন্নার সাথে সাংঘর্ষিক হইব আর এটাই লোকিয়া জিকিরর মাহফিল আমরা দেশের জিকির সম্পর্কে অুল ধারণা আছে জিকিরর মাহফিল মানে এলাকা চিল্লাই ইল্লা আল্লাহ আল্লাহ কইয়া চিল্লাইল সুমান আল্লাহ আলহামদুলিল্লা হু হু মনে মাহফিল ইলা জিকির করছেন কিনা না চিল্লাই চিল্লাই জিকির করছেন না দিন হ্যাঁ মাসাল্লাহ না করলে তো আমরা দেশ তার এখন জিকিরর মাহফিল কিন্তু যেন আল্লাহর কথা আলোচনা করা হয় যেন রসুলের কথা আলোচনা করা হয় যেন ইসলামের কথা আলোচনা করা হয় আপনারা মালাইকা ছিলেনি মালাইকার মাহফিল এবং এই আওয়াল লাগি যতজন আমরা রহানা দিছি আইসি প্রত্যেকের ফাওয়ার নিচে ফেরস্তা হলে মালাই কেকলে তারা ডাকনা বিছাইছেন বিশ্বাস হয় সে কইসেন এই কথা খেয়ে কইসেন আমরা আমরা জানিনই আমরা দেখছি নি ফেরস্তা হলে রেখে কইসেন এটা মাহমুদ রসুল্লা সাল্লাইসাল্লামে কৈছেন এতে পারব মাহমুদুরসুল্লাহাম তাকে বিশুদ্ধ সৈন্য দেয় বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হওয়ার কারণে আমরা বিশ্বাস করি যে এই মাহফিলক জ্ঞান অর্জনের লাগে যারা আসেন সব ফেরস্ত আসলে সেলিব্রেট যা আইসেন তারা ডাকনা বিষাইয়া দিচ্ছে এবং এই মাহফিললে তারা বেষ্ট করিয়াছেন আছেন। আল্লাহ এটা সাধারণ কোনো মাহফিল নয় তিনশাল যে যতগুল আমরা বইমু আমরা মনোযোগ সহকারে হনমু জিকিরর একটা আদব আছে জিকিরর মাহফিলের একটা আদব আছে রসদ সালিসাল্লামে যখনই কোনটাই লিগে জিকির একটা আদব তা আশা করি আমরা আজকে শিখলাম যেকোনো বৈঠকে গেলে আপনার ওয়াজ শুনবা ওয়াজটা খান দিয়া শুনবা আপনি দেখবা চোখ দিয়া আর আপনার জিকির স্বল্প কোনটা আল্লাহ কারণ এই যে মাস এই মাসে যারা তারা জিব্রাহিলে দোয়া করছেন যে এই মাস যারা ফাইলো আর তারা আল্লাহর কাছ থেকে মাফি লইতে পারলো না তারা ধ্বংস হোক দোয়া করছেন হে আর এই সত্যায়নকারী আমিনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তাহলে আমরা যদি এই মাসে যদি মাফি লামি না তাহলে জিব্রাইলের দোয়ার বদুয়ার মাঝে ফুটে যেমু আর মোহাম্মদ এই বদুয়ারে সমর্থন করছে ওঠার মাঝে ফুটে যেমু আল্লাহ আমরা হেফাজত খরক্কা আমরা সবসময় চেষ্টা কর্ম যে আমরা যেন মাফি চাইতাম পারি একটু আগে মাহমুদুল হাসান সাহর থেকে আমরা শুনছি যে লাইলা কদর এলি রমজানের শেষ দশ দিনের দিন একটা বর্ণাত আছে যে বেজুর রাত্রিগুলাতে আর একটা বর্ণাদ আসে দশ দিন এতে আমরা দশ দিন তালাশ করবো বা বেজুর রাত্রিগুলাতে আমরা লাই কদর তালাশ করবো লাইলাাতুল কদর কীদা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন এবং কইসেন লাইলা আহসার আদি আল্লাহনা খোঁসেন ইয়ারসল্লাহ আমরা যদি লাইলাাতুল কদর ফাইলাই আমি যদি লাইলাাতুল কদর ফাইলাই তাহলে কিলা সেলিব্রেট করতাম কিলা উদযাপন করতাম আমরা বার্থডে হির নিই আমরা বিহা কিনা ম্যারেজ ডে করি আমরা জাতীয় স্বাধীনতা দিবস তা দিবস তা দিবস পালন করি আয়সার আদি আলায়না করি যদি আমি লাই কদর দিবস ফাইলাই আ লাই কদর যদি ফাইলাই তাহলে আমি কিলা উদযাপন করতাম রসদ সাল্লাইসাল্লামে কেন যে তুমি যদি লাই কদর পাও তাহলে তুমি এই দুয়ার দ্বারা সেলিব্রেট করবো হয় আল্লাহমা কা আফু আফু আফু এটা ফসব মুখস্থ করতেই এটা রুকু মজা করতেইব লাই লাতুন কেউ করেন না আমল লাল করেন না রুকুর মাঝে আপনি এই দোয়া করবা শেষদার মাঝে এই দোয়া করবা আপনি এই দোয়া শেষের বইতে করবা আপনি এই দোয়া আটতে সময় করবা বইতে সময় করবা আপনার গর্বের ভিতরে আসেন যে অবস্থায় আপনার জিকির করা যায় আছে এই অবস্থায় আপনি সর্ব অবস্থায় গীতা করবা এই দশটি দশটা রাত্রে আপনি এই দোয়া দিয়া উদযাপন করবা আল্লাহ সুবাহ দান খরকা সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা হচ্তাম শির সম্পর্কে মনে আছে না আলোচনা শির করলে কি ধরবেন আমল পাতিল খালি ইমাম সাহেব আপনি কিতা তো মিল সির করলে কিতা হয় ফিছনের সব গুণা শেষ যায় ফিছনের সব কিতাব নাকি সাব শেষই যায় ইমান নষ্ট হয়ে যায় কিতা হয় ইমান নষ্ট হয় সাব সব সব কিনা যায় ইমান থাকলে আর সাব তা একাউন্ট যায় একাউন্ট নীল হয়ে যায় মোবাইলের অ্যাকাউন্ট মাঝে ওলা স্ক করলে মানুষের সব আমল নষ্ট যায় বরবাদ যায় সব আমল বরবাদ যায় আর যদি মাসে যদি করিলায় তাহলে কিতা করতে হইব একাউন্টে ফিরিয়ে আনতে হইলে কিতা করতে হইব তো তবা করলে কীতা করলে কীতা হয় সব গুণা কীতা যায় মাফ হয়ে যায় খালি মাফ হয় না একাউন্ট বেলে বোনাস বোনাস কিতা যে গুণাগুলা স্বভাবে পরিণত হয়ে যায় সুভান্লা কিতা না একবার আপনার গুণা যতদিন নামাজ পড়ছেন না রোজা রাখছেন না হজ ঘরছেন না জাকাত দিছেন না আপনি যত অন্যায় করছেন আল্লাহর হক নষ্ট করছেন সব দিন কিতা হয়ে যাব বোনা স্বভাবে পরিণত হয়ে যাব আল্লাহ সুবান করেন মানুষের তবা হলে তবা এলা নাই যে এই তবা করলে তবা তবা গাল তিনবার আত্মাল আটতালি মারিয়া এলা তবা তবা কর তৈব খালেসভাবে অন্তরের মধ্যেই তৈব আল্লাবুলিছি মাফ করে দেব তবাল লাগিয়া আপনি ডিলে করা যাইতো না তবার লাগিয়া আপনি নাই যে খালকু করব না তবা আস্কুট নাটকটা দেখিলাই আস্কুট একটান বিড়ি খাইলাই আপনি খানাই ঘাটের মানুষে মসজিদটা ই বাড়ি আললেও তুমায় মসজিদের সামনু অনন্তকার জান আপনি তো কিনা না দুয়াই খানাইঘঘাট আমরা শেখ আজমল আছেন আপনি তিন ছটির তো কেবা খানাইঘাটের মুসলমান বাথরুম ইতিহো টুফি পিন্দা আমার সিগারট দেওয়া নেই হুজুরও সিগার টানরা আমরা মনে যে ইসলাম মানের লোক টুফি ইসলাম মানুষের লগি দাড়িৎ ইসলাম মানুষের লোক জুব্বার মাঝে এর দায় কীটা হয়েছে আমরার একক হুজুর একক ফিরসাবর এক টুপি এক এক দলর এক একজাত পাঞ্জাবি এক এক দলের এক হাজার ট্রুফি সত্যি কিনা আজকে মুসলমান ঐক্যবদ্ধ না বিভক্ত মুসলমান না আলাদা আলাদা আলাদা আলাদা ট্রুফিত আলাদা ড্রেসও আলাদা খালি ট্রুফিত ড্রেসও আলাদা নাই মসজিদ আগে ইমাম যে যখন নামাজ ঘরে তখন কীটা কিনা নামাজ শুরু করবার আগে খাতার সুযোগ সোজা করব লাগে এলাকার ইমাম সাপ্তরিত বেশ কলা কলি খাওয়া করেন না আপনারিতে আবার মাইন্ড করবাক মাত্র করাইয়া গাছ বাড়িতে গিয়ে বেশি বুঝয়েন আসেন না নি তা বেশি বুঝদার কিছু মুসল্লি আপনার আছেন আমার দেশের একটা শিল্লক আছে যে বাড়ির করেও বাড়ির গাছ খায় না খাতার সুজা করবার লাগে খটা কইলে আপনার থুলা আগুয় না গুই আবার থুলা টানমারি করা ফাওয়া না ফাওয়া ফাওয়া লাগাইলে আপনার দেশে হয় রসুল সাল্লাইসাল্লামে আদব বিকে নামাজের আদবলগিয়া ফাও ফাও লাগাইতে রসুলে কইছেন খাতার সুজা করো বুহারির হাদিস রসুলো কইসেন খাতার সোজা করো এই খাতার সুজা করো সাহাবাই কিলা বুঝছেন যে রবিয়া বর্ণনা করার হাদিস তাইনুতো কই আমরা রসুলের কইতা খাতার সুজা আমরা লগে ফাও খাতের লগে খাদ মিলে এদারিতাম তে খাতার সূজা করো মানিয়েলিয়া রসুলের সাহাবির বুঝাইলিয়া ফাওয়ার লগে ফাও খাতের লগে খাত দালানি অনেক হাদিস আছে এই সম্পর্কে রসুল সাল্লাইসাল্লামে কইছেন যে তুমি তাই যদি ফাঁক রাখো তাহলে আমি দেখি যে আমারে আল্লাহ দেখানোর সুযোগ দিন আমরা সামনে দিয়ে দেখি নেন রসুলি ফিসে দিয়ে দেখতাম সবসময় দেখতামা যখন আল্লাহ সুন্দর তানের দেখার সুযোগ দিতা তখন তাই দেখতাম আমি দেখি নামাজা খেলাই যে ফিসে দিয়া শতা ছুটো ছাগলের বাচ্চাল্লা খান আইয়া ফাঁকর যায় তাহলে আপনি ফাঁক মারিয়া না ফাঁক করিয়া বর্ণা করেন আমার কিছু বায়ু বলছেন জীবনশিল্লাত বাড়ি যেন্লাত বাড়ি যে আর গিয়া জাল কিচ্ছা কাহিনীতা সহিদ সহি ফজিলত সহি আমলের ফজিলত রসুদ সাল্লি সাল্লামে কইস যারা নামাজ খাতার বন্দী হইব ফাঁক মারিয়া দাঁড়াইব আল্লাহ সুফান তারা জান্নাত গড় বানাইতে অন্য হাদিস্লামে কইসেন্নাত একটা গড় বানাইবা অন্ন হাদিস যে দৈনিক দশ বার সোরা একলা তার লাগে আল্লাহ জান্নাত একটা গড় বানাইবা তাহলে ব্যস্ত গড় বানাইতে গীতা করতেইব নামাজ খাতার সোজা করতেই এবং মিলিয়া দাঁড়াইতেই ফাঁক না মারার ফজিলত ফাইলা ফাঁক মারার ফজিলত ফাইলা এখন ইগুন না করলে কিতা ওখানে খালি বালাগালা হন লইব খতিকা হুনা দরকার কিনা না হুন্তা চাইনি হনারা রসদ সাল্লা কিন তুমি তাই যদি খাতার সুজা না করো খাতারও যদি তেলা ভরা থাকে খাতারও যদি ফাঁক থাকে তাহলে তোমাদের মধ্যে বিভক্তি দেখা দিব তোমাদের মধ্যে আফুসে মারামারি দেখা দিব গাঁত মারামারি আছে কিনা না মাতব্বরী লইয়া মারামারি আছে সততা যে লোয়া মারামারি আছে হিসাব সারা খালি গাঁত মারাতে মারামারি আছে আপনার বাড়ি নাই গরো নাইনি আমি আপনার দ্বারা দেখাই যে গৌর কিলা বিভক্তি সৃষ্টি হয় আমরা আগে কইছি টুফিত বিভক্তি আছে টুফিত আলাদা আছে ড্রেসও আলাদা আছে গাওয়ার মাতব্বরী লয় মারি আছে হ্যাঁ গাওয়িমান মারামারি আছে গড় মারামারি আছে আপনার গোড় পাঁচজন মানুষ থাকে ফার্স্ট প্লেট থাকে একজনের প্লেট আরজনে খাইন্না আছে কি না না এলে আছে কিনা না না একজনের প্লেট আরজনে খাইন্যা এগুলি আব্বার প্লেট ইগো আমার প্লেট ইগোই লগে আমার প্লেট ইগোল আমার বৌর প্লেট আছে কিনা না না আমার গ্লাস ইগো আমার কাপ আছে কিনা না না আছে আর যে দেশ আইস যে দেশ মানুষের ফাঁক ফাওয়ার লগে ফা লাই খামলা বেটার লগে দ্বারা এই দেশে এখন আপনি খামলা বেটা আপনি খামো গেছেন আপনার লোকা হে তালা খায় তার কিন্তু তাল এখান নাই যে খামলা বেটার লাগিয়ে আর নিজের লাগিয়ে আছে কিলা যারা আরবও গেছেন তারা খাতে জানিয়া লেগে সব এক প্লেট বইয়া খায় আর আমি বেটা আমরা কুটিপতির বেটা হেউগুল ইয়া খার কি তারা নামাজের মাঝে বিভক্তি সৃষ্টি করছে না আর আমরা নামাজের মাঝে গন্ধ করে তেহেনে লাগাইতামনি তেফাওয়া লাগাইলে বেদবি হইব হ্যাঁ ছোট বাচ্চা আহলে তার অফিসার আপনার মসজিদ রে বাচ্চান্তর লাগিয়া অভয়ারণ্য মানকা আল্লা রসেলো আল্লাহ সাত বছর বাচ্চা হয়ে যাব তার নামাজ কিতা নামাজের বিধান আইছে কিনা না সাত বছর নিশয় হইলে আপনি কইতে পারেন যে একটা সাইড এ গার্জেনটা কইতা আর গার্জেনটার উচিত তখন একটা সাইডে এ সাত বছর হইয়া তার নামাজ বয়স হচ্ছে তার দশ বছর আর হেসে আবার শিখ দিলে লড়া ছড়া করলে ফিজেতে গেগুন বে আছেন নামাজ ফোরা যান না আপনি কি নামাজ এলাকা আপনি বাচ্চা করলে আপনার নামাজও বেড়া লাগিয়ে যায় মোহাম্মদ রসুল্লার বেড়া লাগে না চিৎকার করলে মোহাম্মদ রসুলার খান্ড উঠলে নামাজারা লম্বা হয়ে যায় আর আপনার চিৎকার উঠলে আপনি শিক মারুন আপনি চকলেট দিতে আসতে আপনি পকেট করে চকলেট লই আসতে মসিদে আজকে যারা আব আপনার বাড়িতে গিয়ে দোকান থেকে চকলেট লই আজকে চকলেট দিব তারা চকলেট পাইয়া দিন আরো আগুয়া নাই তো হয়তো গেলে চকলেট পাওয়া যায় হিনও গেলে আদর পাওয়া যায় গেলে সম্মান পাওয়া যায় রসুলোর খান উঠি গেছে রসুলের নাতি রসুলের শেষদারে লম্বা করছেন কেউ দেখ রসুলের রসুলেরটা বুঝাইতে চাইছেন যে সান্দ শড়লে নামাজ সান্দ চড়লে সান্দ চোড়া যায় ওখানে বুঝাইবার লাগিয়া আর আমার বাচ্চেনে আমার এক কইলা যে মসজিদে গেছেন তান পুয়ারে লইয়া এখন ফয়লা কাতার থেকে দ্বিতীয় কাতার যে বাচ্চার কালি মানসে বাচ্চারক যা বাচ্চারা অনেক যাও এখন বাচ্চা একলা ফিসে দিতানি হইয়া যে আমি মসজিদ থেকে আউট বাচ্চার এটা বাচ্চা মসিদে বাচ্চার কলে আপনারা খেয়াল করবা বাচ্চা করে দেয় না আল্লাহ রসুল কিয়া আটকাইছেন আটকাইয়া কহিলা কিয়ানিয়া কইলা যেই কারণে মুসলমান করেন না আর তা আপনার মসিদেও যদি বাচ্চায় হ্যাফে করে দেয় তা আপনি আপনার আজকে আজকে যুগের নামাজ মারসিক উদ্দুল্লাহ মসিদও মাইল গেছে মসজিদও মোবাইল বাচ্চা খার ওিয়া মারি লাগে মোবাইল একজন মানুষের বাঁচতেও পারে মোবাইল একজন মানুষের বলে ডাকতেও পারে নামাজি মানুষ রিং অফ করছে না বিষয় আছে রসুলের মসজিদও ফেসাব করলে যদি মাইন না লাগে আপনার মসজিদও মোবাইল রাখলে মাইন লাগিয়ে যায় এখানে আপনার মসজিদে বাচ্চাতে এগিয়ে ঠেলা মারলে দি দিলে আপনার কীতা লাগিয়ে যায় কি বাচ্চারা লইয়াছে নামাজ পড়তাম পারিয়া কি আপনার নামাজ বসে তাহলে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবা যে বাচ্চার তরে আমি মাঝে করি যে দেখলে যায় তা আমি চিন্তা করি যে কেউ আমার মাঝে মাঝে দাঁড়া হয় অনেক সময় সত্য ব্যাপারে খাজে হয় না তো আমার মাঝে মাঝে মনে হয় যে মনে করেন যে আমরা তো এলা ইলা বয়সা কারণ আমরা যেহেতু ছুটো আসলাম আমি জানিনা আপনার তো এলাকা আমার বাড়ির মোকানো আর জৈতা বা আমরা এলাকার মানুষ এখন জৈিতা তা আমার আমি দেখছি যে আমি যখন ছুটো আসলাম ইলা ছুটো বা ইয়াং মানুষ সকল মসি যাইতানা মসিত খালি বুড়া বুড়া মানুষ জোয়ান মানুষ এখন আলহামদুলিল্লাহ এখন বদলি গেছে এখন সব জায়গা বদলিছে আলহামদুলিল্লাহ এখন আগে থেকে অবস্থা ভালো কিনা না ইসলামর অবস্থা এখন আগে থেকে ভালো কিনা না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এক মানুষে একদিন যে আগে আসাল আসিল গিয়া খাসা আর মানুষের ইমান আছিল ফাখনা আর এখন রয়েছে গিয়া বাড়িঘর রয়েছে গিয়া আর মানুষের ইমান হয়ে গেলে হাসানে আপনি বিশ্বাস করেননি এই কথা বিশ্বাস করে নি আপনি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি প্রতিবাদ করছি আমি কইছি যে আগে আগে মানুষের ইমানের অবস্থা এখন থেকে আর খারাপ আছে এখন থেকে খারাপ আছে কারণ আমি আমার আমি আমার চল্লিশ বছর চল্লিশ বছরের বয়স আমি আমার বয়সে দেখছি যে আগে বাড়িতে গেলে কোন বৈঠক কানা আর কোনখান ফাঁক ঘর আর কোনখান এলিয়া ঘুমাইবার রুম এলাকা কোনো গরু আছিল না জবাইতে কী বাজা যাবাইতে মনে যে আমার এলাকার কথা কই আর আপনার আলাদা আছে সাসারগর বাড়ি আসেন মামুরগর বাই আছেন কিতা করলায় কিন্তু এখন আমার বাড়িতেও গেলে দেখি দর্জা লাগে থাকে গিয়া ডাকিয়া কোলা লাগে এখন নামাজি মানুষ আগে থাকি অনেক বেশি ইয়াং মানুষ হল জি ইনশাল্লা ফরে অনেক ক্ষেত্রে আগেও বলা আছে যে আগে ওয়াদা রক্ষা করলে মানুষের এমনি দিলাইছেন জাগে কইসেনে বেছিলাম হে টেকা দিলাইছে ই ওয়াদাই কারণ রয়েছে কিন্তু এখন রয়েছে না এখন রয়ে আবার রয় না এখনো রয়ে না ঠিক আছে কিন্তু যে আমভাবে আমরা যদি ইন জেনারেলি দেখি ইন জেনারেলি দেখি আমরা স্বাভাবিকভাবে যদি দেখি আগে থাকি এখন অবস্থা অনেক উন্নত হয়েছে অনেক আহ এখন আগে আগে থাকে মানুষের নামাজ ফোড়নেওয়ালা মানুষ বেশি বেশি না কম ইয়াং মানুষ ইয়াং মানুষ হলে অনেক বেশি আগে যুবক হলে কম পাওয়া গেছে জান এলাকা হয়তো গীতা ডাকতে পারে তো এটা ঠিক আছে জায়গা জমিনের ব্যাপারে আগে মানুষের অত মহব্বত আসিল না যে সম্পদ লাগি অত মায়া আগে আসলে না আগে দিলাইছেন এমনি এখন লাগিস কাগজ দেখাও বর্ষা দেখাও বেড়াও আছে তবে ইসলাম আগে অনেক নাজানিয়া জানিয়া মানত আগে নাজানিয়া জানিয়া মানতা আগে নাজানিয়া জানিয়া মানতা তার প্রমাণ অনেকটা আমি দিতাম বার্মু তো যাই হোক আমরা এ বিষয়ে যাইয়ার না আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করাতে আসলাম যে আমরা শিখ সম্পর্কে আলোচনা আসলাম আগে আসলাম সির করলে কিতা হয় ফিছনের সব গুণা সব গুণা যায় না সাব খাই যায় শির করলে শির করলে কিতা হয় ফিছনের সব সব নষ্ট যায় ঠিক আছে নি মাত্রা সব লেক আমল নষ্ট হয়ে যায় যত না রোজা হজ জাকাত সবটা নষ্ট হয়ে যাবে শির কিটা আমরা একটু জানা দরকার খবর পূজা খবর পূজা এটা খুব কম আছে কিন্তু নদীর আছে সবাফারে দিলে বেলেখটা খবর আছে অন্য মানুষের মোমবাতি মোমবাতি দেন আছে কিনা না আপনার এলাকা হয়তো খুম আছে কিন্তু সিগালাত খবরের পূজা মাজার পূজা ফির ফুজা এটা আছে কিনা না এখন আপনার এলাকাত অন্য লেখা নেই সে খবর পূজা নাই আস্তে আস্তে বিভিন্ন স্কুল কলেজত কীটা আছে খাম্বা পূজা আছে দেবানে মাটি দিয়া সিমেন্ট দিয়ে বানাইছে এগু বুঝি প্রবাদ ফেরি গিয়া করতায় সকালে গিয়া একুশ তারিখ সাব একুশে ফেব্রুয়ারি মার্চ তা যেটা গিয়া গ্রন্থ গিয়া ফুল দিতায় খালি গিয়া ফুল দিতায় আপনার তো এলাকা আস্তে আস্তে আছে না স্কুল আইন তো স্কুলের সামনে ইতা বানানো হি খবর পূজা করে খবরের ভিতরে মানুষ একজন আসেন কোনো ক্ষমতা আছে ইকর নয় মাতি দিয়ে নিজে নিজে বানাই অগুরে সেলিব্রেট দিয়ে অগুরে খর যে সম্মান শিকু শিকু তা আরো খারাপ অবস্থা খাম্বা পূজা আছে কিনা না প্রতিকৃতি ছবির মাঝে গিয়া এনরে পাওয়া যান না দেশো এন মালা এন রে ফটোর মাঝে গিয়া মালাদীরা পত্রিকা টেলিভিশন আপনারা দেখুন কিনা না আমরা দেশেও আরো কিছু শির্ক হল আছে যেমন হসমোর শির্ক আমি মনে হয় আলোচনা করছি যে আল্লাহ সালা অন্যখনের নামে হসম নেওয়া কিতা আল্লা সালা অন্য নামে হসম নেওয়া কিতা সিরিক ইড়িখ আপনার এলাকাত আসেনি আল্লাহ সারা অন্ন নামে হসম খাইনি ও বান্দর তলে বয়া উবাক ও মাটির উপরে বয়া খার ও বাচ্চার মাথা দাদ দিয়া খার ইলা আছে কিনা না আল্লাহ সারা অন্যের নামে শপথ লইলে হসম খাইলে এটা মান হালাফা ফাঁকাত আশ্রাকা যে আল্লাহ সারা অন্ন নামে শপথ করলো সে শিরক করলো ই শির তাকে আপনার বাঁচতে হইব এই যদি আপনার তাকে অভ্যাস বাদ দিতে হইব আপনার বাচ্চার তাকে বাচ্চার বাদ দিতে হইব আপনার বৌ যদি তাকে বাদ দিতে হইব আপনার সন্তানদের তাকে এটা বাদ দিতে হইব আল্লা সাল অন্য নামে খসম করা যাইতো না যদি হসম করা হয় আল্লা সালা নামে তাহলে কি তৈব কিতা গুনা শির গুণা শিরকর গুণা করলে কি হয় সব আমল নষ্ট হয়ে যায় তার ঠিকানা হয় জাহার নাম তার ঠিকানা কিতা হয় জাহার নাম আল্লা সুহানা তাল্লাহ এই জন্য শিখ থেকে আমরা হেফাজত ফরোকা সম্মানিত উপস্থিতি তারপরে আমরা দেশ আর একটা শির ব্যাপকভাবে চালু আছে আর এটা চালুর আসেন সুযোগ রাখলে যে আমরা এটা কিতা আছে নিম উল্লা খত্রায় ইমান আর নিম ডাক্তারে কিতা খতরায়ে যান তো কিছু মে আসা বকলা এই শিরটার প্রচলন করন এবং এটা দিয়ে তাই অনেক সময় রুজিউজি করেন এই শিরকন নামই লি তাবিজ আপনার তো আছে আসেনি তাবিজ আল্লাহ রসুদ সাল্লি সাল্লামে যে তাবিজ ব্যবহার করলো সে সির করলো মান আল্লাকা কাতি মতন ফাকাত আশ্রাকা যে তাবিজ ব্যবহার করলো সে সির করল তাবিজ কিতা যে রক্ষা কবচ এটা মানসরে রক্ষা করে বিফত্তাকি রক্ষা করে তাবিজ কিতা যেটা বিফত্তা কিয়া ঔষধ ঔষধ হিসাবে ব্যবহার করা হয় ঔষধ ব্যবহার করা ইসলাম জাহেজ রসদ আল্লাহ সুভান এমন কোন বেমার ফাটাই না যেটার চিকিৎসা দিছেন না তাহলে চিকিৎসা দেওয়া কি দা জাহেজ রসদেজ করিছেন নিজে চিকিৎসা ব্যবহার করছেন চিকিৎসা ব্যবহার করছেন রসুল সাল্লা আর একটা জিনিস ব্যবহার করছেন এটাই লেগিয়া রোকিয়া সেরিয়া শরিয়া সম্মত ফুক আর আরেকটাই লেগিয়া রুকিয়া সিরকিয়া রুকিয়া সিরকিয়া মানে লেগিয়া এমন যিনি বিষয়ে দিয়ে জার ফুক করা যেটা বোঝা যায় না আশক বাসকর ফাঁকা নকুরী সেনা জুকর মাথা নজাই ফাঁকির বিট লোকটির ডালতা কইয়া ফুদা এটাইলিয়া আর তাবিজ ব্যবহার তাবিজ তাগা আছে না তারপরে ফুরানা তামার ফসা এটা ব্যবহার করাইলিয়া এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা সির্ক হইলি রসুলা কৈছে রসুলের কইস এটা শির্ক এটা এটা শির্ক আর রসুলের কইন চিকিৎসা নেওয়া জাহিজ আছে ফুক করছেন তাই জার ফুক মানুষের করবার তাই নিজে জার করছেন করছে এটা সার ফুক করা কিতা জাহেজ এবং সুনাদ বুঝা গেছে এখন প্রশ্নইলিয়া যে আমরা জিনে ধরিলায়। আমরা ধরিলায় তে আমরা কিতা করতাম আপনারা এটা জানতে চাননি জিনে দলে কিতা করতে জানতাম না যিনি ধরলে আপনি নিজে চিকিৎসা কর্তা অথবা চিকিৎসা লইতা নিজে চিকিৎসা কিটা করতা কর্তা রকিয়া সরিয়া মানে গিয়া নামাজও একটা সুরা রাখাতে পারা লাগে সুরার নাম কিতা সুরফাতে নাম সুরাতোষা সুরাফাতেহার একটা নামিয়া সুরাতোস আর এটার নাম কি দা সুরা না ফুঁ দিতে পারেন অথবা কীটা করতে পারেন ফানিত ফুঁ দিয়া আপনি এটা খাইতে পারেন আপনি খাওয়াইতে পারেন অথবা তেলও ফরিয়া যেটা যেদার তেল আপনি ব্যবহার করেন তেলও ফরিয়া আপনি ব্যবহার করতে পারেন এটাই নামিল কি রুকিয়া সেরিয়া জিনে দর্শে জিনে দর্শে জিনিয়া যান না তার আনিয়া বয়াই তৈব নিজে কোর আন ফাড়লে নিজে কোর আনতেলা করতে তার সামনে বইয়া তার সামনে বইয়া যদি আপনি না ফারেন তাহলে একজন হাবিসাবা খইবা আপনি সুরা বাকারা তেলও থরকা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে কই যে করা হয় ইগর শৈতান আয়না শৈতান কোনলাহ করা হয় রসুল সাল্লা যে গর সালাম দিয়া ঢুকা হয় আল্লাহর নাম দিয়া লইয়া ডুকা হয় ই গড়ো শৈতান না তো শৈতান আমরা গড় থেকে আউট করতেই লিখিতা করতে তাবিজ লাগবো না সালাম লাগব সালাম দিয়া গড়তা আমরা ঢুকিনি সরম করে মারে সালাম দিতে গিলা বাফরে সালাম দিতা গিলা ফুয়ারে সালাম দিতা গিলা যারা আরব ত্যাসেন তারা রাজে জিগার শর সব বড় ছোট নাই এটা এখনো আরবও আছে না তাই সব সময় আগে সালাম দিতা যে বেশিরভাগ মানুষে কম বেশিরভাগ মানুষের সালাম দিত উবা মানুষে বুয়া সালাম দিত সলোমান মানুষে স্থির মানুষের সালাম দিত এটা রসিল গৌর ঢুকলে আপনি সালাম দিতা তবে রসদ সাল্লা সবর আগে মানুষের সালাম দিতা আমরা সালাম দিলে অনেক সময় আছে সালামরাবি আছে কি না না আপনাদের এলাকা জোয়াব আছে রসদ সাল্লাহামে কই বিশমিল্লা কয়া যে দরজা লাগানি ওই দরজা শৈতানে কুলতে পারে না শৈতান খুব পাওয়ারফুল জিনিস মানুষের রস্তর মধ্যে চলতে পারে কিন্তু রসুলে কই বিশমিল্লা কইয়া দরজা পারে না তার ফাওয়ার সব জায়গা চলে না আছে না শেয়ারম্যানই সব জায়গা চলে না আছে না বোর কাছাত আছে কিনা না আছে কিনা না ঠিক হলো শৈতানের শৈতানই সব জায়গা চলে না বিশমিল্লা কইয়া দরজা লাগাইলি দরজা শৈতানই খুলত পারে না বিশমিল্লা কইয়া আপনি যতদিন খাইছেন শৈতানে আপনার খাইতে পারছে না বিশমিল্লা সালা আপনি যতদিন খাইছেন আপনার লোক ইয়ে খাইছে রসুলের খাই হবো শানে খাই আপনি ডাইনাত সারা যতদিন বামাত দিয়া খাইছেন ততদিন খেয়ে খাইছে শৈতানে খাইছে কোনো ওজোর সারা কোনো আপনি কোনো রিজন সারা যদি বামাত দিয়া খাইয়া তখন তাহলে শৈতানের লগয়া খাইছে এতে হবো শৈতানটা কি আপনি এইসব আমলের মাধ্যমে বাস্তা আর যদি কোনো সময় জিনে অথবা জাদু দৌড়ি লাই তাহলে আপনি কীতা করতাম জার ফুক করতা কোর আনতেলা করতা কোরআন তেল শৈতানে সহ্য করত ফারে না তখন সারিআইব আপনারটাই বন্দুক যদি থাকে তা আপনার এলাকাত দেখাই দেখাই তাইলে আপনার বাড়িতে যদি জানে যে বন্দুকও সব সময় গুল্লি লোড করিয়া রাখেন আর হিতানের খান্দাত রাখেন ফাইলেও গুটিয়ে গুল্লি করবা তো আপনার আমার বন্দুকের লোকীয় শতানটা মারবা বন্দুক কোরআন তেলাওত কোরআন তেলাওত করলে শয়তানে সহ্য করতো পারে না আর আমরা যে সব আমল রসীলে কইসেনি আমলগুলা যদি আমরা করি তাহলে শতানে আপনার তাক্ত ভারত নাই এটাই লোকি রক্ষিয়া সেরিয়া সেরিয়াচ্ছে মতো জার তার তারপরেও যদি কোনো সময় দেখা যায় যে জাদুগ্রস্ত হয়ে গেছে রসুদ চলেছিলাম আর অনেক চিকিৎসা আপনি এই ব্যাপারে তিব্বে নবী বই ফাই বা এই ব্যাপারে কিছু বই আছে মার্কেটের জিন জিনদের জিন বা জাদু সংক্রান্ত বিষয়ে বা বদনজর সংক্রান্ত বিষয়ে কিভাবে চিকিৎসা কর্তা এই ব্যাপারে আছে আপনি একটা ফাতা আছে আপনি চিনুন সানা ফাতা কইন হ্যাঁ আর একটা নাম আছে সুনামুখী ফাতা কইন সুনামুখী ফাতা কইন বা সানাফাতা খৈন আল্লাহ রসুল্লাহামে হৈশন যদি সেও জাদুগ্রস্ত মানুষ হয় তার সকালে খালি ফেটে অকটা দিয়া একটা সা বানাইয়া কিছু ফাতারে রস বানাইয়া চাল লাখান বানাইয়া খালি ফেটে তিন বাল তিন কাপ লাগান খাইলে দেখা যাইব সারাদিন একটু ফেটো আসুকইব ফেটো আসুকইব আর সাথে সাথে কীটা যাব তার যদি শরীরের ভিতরে জাদু যদি সে ঢুকাইয়া দেয় তাহলে এই জাদুটা বাড়াইয়া যাইবা সুবাহান আল্লাহ এই ধরনের চিকিৎসক আছে আপনারা এই বিষয়ে বই সংক্রান্ত হলে ভালো বদনজর জিন জাদু আর একটা জিনিস হলে বদনজর খুব ডেঞ্জারাস জিনিস দেখছেন না হাটও লাস্তাটা বাল্লা কিন্তু ভিতর নষ্ট এলে আছে কিনা না খুদু এমনি ভিতর থেকে দেখা যায় খুব বাল্লা খুব কিন্তু খাটিয়ে আসলে দেখা যায় ভিতর জলি গেছে কিন্তু এসে বদনজর লাগছে আছে কিনা না বদনজরে অনেকর গাছ জলি যায় হয় কিনা না বদনজরে অনেক বাড়ির মাঝে বদনজর লাগে অনেক শরীরের মাঝে বদনজর লাগে আমরা বদনজর থেকে বাঁচবার লাগিয়া আমরা মা বই নহলে ছোটো ছোটো বাচ্চেন্টারি কিতা করেন কিতা করেন সবালো কীটা না খালা হ্যাঁ সালি লাগাই এটা লাগাইনি এটা নাই ইটা তাবিজল লাগান এটা তাবিজর কেটাকরি এটা তাবিজর ক্যাটাকরি তাবিজ টাগরি লোকটা ব্যবহার করা আল্লাহ রক্ষা কর্তা আপনি রস চালাই তার নাতি দেখলে নাতির ডাকিয়া তারইতা হাম মাতি অমিনকুল্লি আই নিনা এই দোয়া আপনি মুসলিম ফাইবা বিভিন্ন দুয়ার বই মাঝে ফাইবা বদনজর দোয়া এই দুয়া আপনি আপনার সন্তানের যদি সুন্দর লাগে সন্তান রে পালা খাফল পিনতেছেন সুন্দর লাগে কিনা না বাফর সকু তো লাগে কিনা না সুন্দর বাপারও বোধ নজর লাগতে পারে দেখলে কিতা কহিতা সুন্দর বাচ্চা দেখলে কিতা কইতা কিতা কহিতা খুব সুন্দর লাগে আল্লাহ কইলে আর নজর না আল্লাহামদুল্লাহ কইলার নজর লাগত না আল্লাহর নজর লাগতো না আল্লাহ নাম লইলে আর নজর লাগতো না আপনার নজর লাগতে পারে এটা তাই মাশা আল্লাহ আর খান্দা দানি আপনি দোয়া করে দিবা আউজুবি কালিমাতি মিনকুল্লি শৈতী ও এই দুয়া আপনাকে পড়বা এটি বদনজর থাকবে কারণ সুস্লাই কেন বদনজর খুব ডেঞ্জারাস সুস্লা কৈছেন আমার উম্মত উম্মর অধিকাংশ মানুষ মারা যায় তার তকদিরো যেটা আছে ওখানে রুফ রদনজরের কারণে আধুনিক যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা কই ক্যান্সার হয় বদনজরের কারণে ডায়াবেটিস হয় বদনজরের কারণে প্রেসার হয় বদনজরার কারণে টিউমার হয় বদনজরের কারণে এতে আপনি বদনজর থাকি নিজেদের বাছাইতেইলে কী করতেই কুলফুল্লাহুল ফালাক ফুড়িয়া আপনি তালে ফুদিয়া রাত্রে ঘুমাইতে সময় যতক্ষণ টাচ করা যায় ততক্ষণ টাচ করত কুর্সি ফরত নামাজের মাঝে ফোরতা আর করতা আপনি এইভাবে নিজেরে এই দোয়া জিকির মাঝে রাখতা জিকির খালি দোয়া খালি মসজিদে আহলে মসজিদ মেয়ে নামাজ পড়ো হোটেল মে শরাফ বি পিও জিস্লা রাজি রে শৈতান ভি নারাজ না হো খালি মাস মসজিদে আর মাল যুড়া লাগিয়া হ্যাঁ বাজ আরো গিয়া আজকালকে ফালি মোবাইল কার্ড সিনেমা নাটক রাত বারোটার ফোরে গিয়া খালি কল ফ্রি খালি মামর গর বইন সসারগর বইন তালের গর বইন তারালে খালি রা সারাইত ইবাদত ক মোবাইল কোম্পানিও কলরেডি কমিয়া দিচ্ছে সার্রাইত ইবাদতে কর্তায় অন্য ইবাদত শানর ইবাদত এটাতে কী বাছিয়া তাক্তই যুবক বায়রা আল্লাহর আরো সর নিছে যে শ্রেণীর মানুষগুলা আল্লাহর আরো সর তারা স্থান পাইব কারণ কিয়ামতর দিন আল্লাহর আরস সারা আর অন্য কোন ছায়া তাক্ত নাই আর আল্লাহার আরসর ছায়ের ভিতরে যারা স্থান পাইব তারা মাঝে একগোড় এক শ্রেণীর মানুষ ওই সব যুবকরা তার যৌবন খাল খাটাইছে আল্লাহার ইবাদতে যৌবন খাল নষ্ট করবার সময় নাই বৌ যৌবন খাল আর ফুট ফটুজ করবার সময় নয় যৌবন খালইলিয়া আল্লাহ যৌবন দিসরে খাজা লাগাইবার রসদ সাল্লু আল্লি সাল্লাম কেছেন কিয়ামতর মাঠ তিরমিজির সহি সনদে হাদিস যে কিয়ামতর মাঠ পাঁচটা প্রশ্ন জবাব না দিয়া ফাও লড়াইতে পারতো নয় তার মাঝে একটা প্রশ্ন হইলি তার যৌবন খাল কিলা খাটাইছে সারা জিন্দিকটাইছে জিন্দীর মাঝে যৌবনকাল আছে কিনা না আছে তারপরে স্পেশালি প্রশ্ন করা যৌবনকাল কিলা কাটাইছে কারণ বুড়া মানুষ যদি যে আমি তো আরো যাত্রা যাই না তাই যাইতে না বুড়া হয়ে গেছে এখন তো নাইতে না যদি আমি তো চাই না তাই চাইতে এখন সৌরলে তো সৌর্য দেখুন না তাই আরো দিন লাগে আর যুবক ছেলে যদি কয় যে আমি তো সাইনা আমি তো আমার ফুহুরঘর বই মামার ঘর বই আমার বাবির সামনে বাড়াই না আমি বাবির আল্লাহ সুবান একটু আগে দায়ুষ সম্পর্কে আলোচনা করার যে ফর্দা ফরজ করছেন বেটাইন তরফে আগে না বেটিন তরফে আগে জানেননি আপনার আগে বেটাইন তরফে ফরস তারপরে বেডিন তরফে বেটাইন তরফে ফরস তা বেডাইনতে বুর্কা পিন দিতা না কি হেফাজত যুবক বুড়া হিসাবে ফরনারি কি নিজের চৌক হেফাজত করতে হইব চোখে নিম্নগামী করে রাখতে হইব তারপরে মহিলা হলার কথা হয়েছে এতে আপনি ফর্দার বিধান আপনি নিজে থেকে কি শুরু রক্ষা জাতির বদলাইতে চাই আমরা দেশের কিছু মানুষ আছে জাতির বদলাইতে চায় দেশ চায় গাড়ি ভাঙিয়া দেশ মিছিল করিয়া দেশ বদলাইলে তো চাই বুট দিয়া বুট দিয়া জাতির বদলা বুট তো প্রধানমন্ত্রী এখন আজকের প্রধানমন্ত্রী কি বুট দিয়া এরশাদ এরসাদ প্রেসিডেন্ট আসিল ভোট দিয়া প্রেসিডেন্ট আসিল ভোট দিয়া বুট দিয়া জাতির বদলাতে গাড়ি ভাঙা জাতির বদলাইনত নয় গাড়ি ভাঙ্গিয়া মানুষের ক্ষতি করা ছাড়া ইসলামের অবমাননা করা ছাড়া কিছু করা বোমা মারিয়া জাতি নয় বদলাইতে পারছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার তেষট্টি জেলা শহর একসাথে বোমা হামলা হয়েছে জাতির কোনো পরিবর্তন হয়েছে জাতির ক্ষতি হইছে ইসলামের বদনাম হয়েছে মুসলমানের বদল হয়েছে দায়ী টুভিয়ালার বদনাম হয়েছে ইস্তামর নাম দিয়া হল্লো হইত নয় ইস্তামর ইস্তামরামুসে হুসও থাকতেই সুন্নার পদ্ধতি থাকতইব ইসলামর আপনি বাস্তবায়ন করতে চান ইসলাম আপনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান ইসলাম আপনার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করতে চান ইসলাম আপনার পারিবারিক জীবনও প্রতিষ্ঠা করতে চান ইসলাম আপনার সামাজিক জীবনও প্রতিষ্ঠা করতে চান ওর কোনো অসুবিধা নাই তবে পদ্ধতি পদ্ধতিতে ইব সামাজিক পদ্ধতিতে আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে বুজুরগানের জন্য পদ্ধতিতে না রসুলের পদ্ধতিতে রসুল সাল্লা ইসলামের পদ্ধতিতে সাহাবাহামর পদ্ধতিতে রসুলের রসুলের যে ইসলাম লইয়া ইসলাম ইসলাম সবটাই ভালো মানছে সাহাবাহা দিয়ে আল্লাহ না বুঝলেনি সাহাবা খারাপ রসুলের সঙ্গীসাথী আল্লা সুবানও তাহলে তারারা পছন্দ করছেন রসুলের সঙ্গীসাথী হিসাবে আজকের যে শিয়া যারা আছে শিয়ারা রসুলের সাহাবি দেখতে পারে না তারা গালি শিয়াদের অধিকাংশই কাফের তারা রসুলের সাহাবি গালি তারা অবক্কর মললে গালি দে তারা কয় জিব্রাইলে বুল করছেন তারা আই কোরআন মানে না কয় এই কোরআনটা আরো বেশি আছে আবক্কর ছাগল ছাগলের বুঝে খাইলিস চল্লিশ ভাড়া খাইলিস এটা যদি হয় তাহলে কোরআন মানলেন না আল্লাহ সুবানও তালা কছেন কোরআন আল্লাহ নাজির করছেন আল্লাহ এটার হেফাজত করবা তাহলে আবুক্রের ছাগলটাকে আল্লাহ হেফাজত করতে পারছেন না তাহলে কোরআন ঠিক আছে তো যে কোরআন কহিল যে কোরআন আরও বেশি আছিল। সে কোরআনরে মানছে নি স্বীকার করছে এবং আল্লাহর তো সমত দিছে আল্লাহ আমরা হেফাজত করুকা সম্মানিত উপস্থিতি উগ্র ইসলাম রে বাস্তবায়ন করতে হইব ইসলামিক পদ্ধতিতে এবং ইসলাম বাস্তবায়ন শুরু করতে হইব রাষ্ট্র তাকিয়া পরিবার তাকিয়া সমাজ না ব্যক্তি খান্তি শুরু করতে হইব ইসলাম শুরু করতেই কোন জায়গা থাকি নিজে তাকিয়া জেজাকাল্লা আমরা সাড়ে কই ফয়লা কি নিজে থাকিয়া পরিবারের আগে নিজে আমরা নিজে হইতে রাজি নাই বৌরে ফর্দায় রাখতাম আমরা ফর্দা করতে রাজি নাই বিয়া করি হলে আমার বৌরে দেখতে তাইন দেখা যাক বাবিল গিয়া তাইন আল্লাহন খারে ফা গাওয়ালার দেশে বসাইতা না নিজে বাসাইতা নিজে বাসতা নিজে তাহলে তুলতে পারা বাংলাদেশের আপনার ইউনিয়নও ইসলাম প্রতিষ্ঠা করতাম সম্ভব নেই আপনার বাড়ি সম্ভব বাড়ি তো সম্ভব নয় আগে ফলে ওয়াজ করবো তুই দেখি না করতে হইব নিজে নাই ফলে এখন থেকে শুরু করতে হইব আমরা শুরু করতাম আমরা আমরা খোয়াদ আসলাম যে তাবিজ তাবিজ সম্পর্কে খোয়াদ আসলাম আমাদের দেশের আরো কিছু শিরক হল আছে আমরা সকল ক্ষমতার আল্লাহ যেটা আল্লা কুম আল্লাহ যেটা কইটাই চূড়ান্ত জনগণ বেশিরভাগই মানুষের যেটা চূড়ান্ত নয় বাপদাদা যেটা করছেন এটা চূড়ান্ত নয় বেশিরভাগ মানুষের যেটা করছেন চূড়ান্ত আল্লাহ যেটা রসুলের কথা আমরা দেশ আরো কিছু বিষয়গুল আছে এর মাঝে একটা দোয়া করা আল্লাহ দোয়া করতেইব আমরা দেশ মানুষ আল্লাহর কাছে দোয়া করি আর তবে দোয়া তো আল্লাহ ডাইরেক্ট নিতা নাই আমি সাজল কইলাম সাজল আল্লাহ আল্লাহরে তো বুঝা গেলো আল্লাহ ডাইরেক্ট হ্যা আল্লাহ কেন চিপ লাখম আল্লাহ কী কেন আমার ডাক আমি ডাকর জবাব দিবো আল্লাহ কেন আল্লাহ ওয়াদা কছেন ডাকলে আল্লাহ জবাব দিবা আপনি অন্য কোথাও বায়া মিডিয়া দরার দরকার আছে হিন্দু হলার দরকার আছে খ্রিষ্টান ইহুদি হলর দরকার আছে বৌদ্ধ হল দরকার আছে কোন মুসলমানের অন্য কো বায়া মিডিয়ার দরকার না তাই নিয়া ফৌস তান খবরও তান আসে নি মোহাম্মদ ওসুল্লা সাল্লা তাইন তাইন কারখানার দোয়া কর্তা তাই কার কাছে দোয়া কর্তা তাই কার লাগে ইবাদত করতা আল্লাহর সন্তুষ্টি লাগি তাই আমরা কার লাগে ইবাদত করতাম আল্লাহর লাগি আমরা ইবাদত হইতেবো মহাম্মদুরসুল্লা লাগি না তরিকায় কার তরিকায় রসুল্লার তরিকায় আপনার নামাজ ইত্যব আপনার রোজা হইতেই আপনার হোজ হইতেই আপনার জাকাত হইতেই প্রত্যেকটা বিষয় কার তারিখা হইতেইবো মোহাম্মদ রসুল্লার তরিকায় করতে রাজি আমরা এই আমরা মোহাম্মদ রসুল্লাই অনেক জিনিস অ না দুই একটা জিনিস কইলে আমরা সমাজও আলাদা রুম তাকই এজন্য প্রত্যেককারীর আলাদা গীতা রসুল্লাহাম তাই এটা কইসি এতেকাফরমা রসুলের বিভিয়া ইয়া আস্তা মসজিদ আলাদা আলাদা গোড় বানাইছে রসুল সাল্লাই যে তিন দিন নামাজ ভরা এতে নামাজ ভরা হুজরা তাকি তাই বাড়াইছেন একদিন দিন আর বাড়াইছেন না গড় তাকি না কামরা তাকিয়া এতে কাঁচজন যারাও এতে কারে না কেন আলাদা রুম রুম করতে হইব তারা লাগিয়া কারণ তাই নহোল ইবাদতো দেখাইবার লাগি না তাই তেনা কর্তা তাই কোন আন্ত করতা আলাদা ইন্ডিভিজুয়ালি এটাই লোক রসুলের তালিকা রসুলের তালিকা হল জনজান নামাজ জনজান নামাজ আমরা সুরা ফাটে ফলেননি হ্যাঁ আপনার এলাকায় ফড়ন এলাকা ফলেন না রস্ল্লা আলাই কেন যে সুরা ফাতে ছাড়া কোন নামাজ হয় না এখন আমরা দেশ কইনজার নামাজ নামাজ না দোয়া আবার নাম কই বা জনজান নামাজ এম কই দা দোয়া ইম্যাদি জনজার নামাজ তারপরে রসুলসালাই্লামে জনজান নামাজের সুরা ফোরছেন কিনা না আমরা জানার সুযোগ আছে আস্তে আস্তে ফোরছেন আমরা বুঝছি না রসুলের মুফাসির আন খুব সম্পর্কে যারা জ্ঞান আছে এর মাঝে আস্তা সাইর আবদুল্লাহ এর মাঝে আবদুল্লাহ আবদুল্লাহ আব্বাস আবদুল্লাহিন আব্বাসে এদিন পরে নামাজ পড়া শুরু জেহরি ভালা শুরু করছই সবাই বাদে জিজ্ঞাসা আমরা তো রসুলের সামনে জেহরি ফোরছি না রসুলের জেহরিয়ার দায় ফরছি জানতাই যে হাদিস সাল্লাদিন পরে সবটাই বিশুদ্ধ হাদিসের কিতাব শাহুল হাদিস ওইন মাদ্রাসা বুখারি পড়াইনি কিন্তু শাহখুল হাদিস ওইন কিন্তু বুখারি মানুন না বুখারি ফরেন খালি খতম করবার লাগে ফজিলত নিবার লাগে আমল করবার লাগে না আমরা দেশে আমল করবার লাগে বুখারি ফোরা হয় না বুখারির হাদিসগুলো মানুষ আছে জানাজার নামাজ বাদেও দোয়া করেন আফাইন্টার এলাকার মানুষ ওই খানাই কারন নাই ও জকিগঞ্জের এক ফিরস আসুন তাইন এটা চালু করছেন তাই তান অনুসারী যে জানাজান নামাজ পড়িয়ে কথা দোয়া করবায় তান দলিল আছে হাদিস দলিল আল্লাহর আল্লাহ রসিলেন যে জানাজাক মাইতলিয়া খালেসভাবে দোয়া কর তো কইলে আমরা দোয়া করছে জনজান নামাজ খালেসভাবে দোয়া করি আর জনজান যে রসুলের এই হাদিসটা কইসন নি রসুলের আমল করছেন কিনা না সাহাবাই কেরাম আমল করছেন কিনা না তো তারা জনজান নামাজ বলে দোয়া করা না আমরা ফিরসাবে বুঝি লাগছে ফিরসাপের বোঝ সাহাবাই কেরম বোঝটা কি একসামাজ বেশি গেল ই বোঝ মানা ই বোঝ মানা যাইব মানা যাইতো না এটা ত্যাগ মাসা আল্লাহ আপনি জানা যানবাদে দোয়া করেন না ঠিক কিনা না কিন্তু লাশ দাফন করিয়া আনলে লাস্ট খবরের মাঝে রাখার পরে মাটি দিয়ে আনলে আপনার সবরে লইয়া ইমাম সাহেবাটা আমরা মানলাম না কেউ মানছি না রসুলের তরিকায় নাইবাইকার তরিকা নাই তে এখন যে হুজুরে আমরা সবরে লইয়া লাশ দাফন করা হয়ে গেছে দোয়া কর্তা ইগুফা ইতেই বানানি রসুল থাকি ইগুফা ইত্যাদি বানানি সাহাবাইকেরাম থাকি আফনাই তোর কাছ থাকলো আমার হায়াতি লাশ দাফন করার পরে তারা লাশ দাফন করিয়া দোয়া করমাণ দিতে হইব আপনাই যদি প্রমাণ যতদিন দিতা বার্তা নাই আপনি ই আমল ত্যাগ করতে হইব ই আমল বাদ দিতে হইব এখন কইবা ইতামতাম কিতা লাশ দাফন করিয়াম এখন খরতানটা কিতাম খর্তা গিতার সোন ইমাম সাহেব নিলাম না এখনই না ইমাম সাহেবের কিতা খড়সেন ইমাম সাহেব রসুলের ই দায়িত্ব ইমাম রে না দিয়া সবরে দিই ইমাম সাহেবের সবরে দায়িত্ব দিয়ে লাগুম ফোর ঠিক করলাম লাশ দাবন করার পরে আপনি ইমাম সাহেবের সব রই আমি কইলাম দোয়ার দলিল নাই আপনি দলিল তাকলে দিতা এখন যদি দলিল ফাইল না কর্তাটা কিতা কর্তাটা রসুল সাল্লি সাল্লামে দায়িত্ব ই দোয়া ফোর দায়িত্ব সবরে দিস জানা না জান দায়িত্ব দিস ইমাম আর জানা লাশ দাফন করার পরে দায়িত্ব দায়িত্বই লোক সবর আপনি আপনার বাফর খবর আপনি আপনার সাবর আপনি আপনার এলাকার মুরব্বীর খবর লাশ দাফন করার পরে আপনি দোয়া কর্তা দোয়া কিতা কর্তা রসুলের কইরা যে তোমরা তোমাদের বা এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হইরা কঠিন মানে কিতা খবর এখন জবাব আইব মালাইকা আই বা ফেরস্তা আই বা জবাব দিতে রসুলের কইলে এখন কঠিনে তুমরা করো রসুলের দোয়া দিছ না লাহু খুব কঠিন দোয়া কিতা দোয়া আল্লাহম আল্লাহ সাব বিখারমনি কিতা দোয়া আল্লাহ মাহফির আল্লাহ তুমি তাদের মাফ করো আল্লাহ সাপ বি এখন শক্ত রাখো তান্তে এখনো ঠিকাইয়া রাখো মাঝে ইমানের বেটিকাই রাখো যাতে সঠিকভাবে জবাব দিতে পারেন এই দুটা কর্তা আল্লাহ সুবাহ আমরা একটু আনসুন্ন যে জীবন যাপনকার তানির বেদাত আমরা দেশের সুন্নত নাই দেশের শূন্য ওলামায় কেরাম লেগেদাত রসুলের শূন্যতার দিতে হইবুরগারের দিনের সুন্নত সামাজিক সুন্নত সামাজিক কালচার বাদ দিতে হইব রসুলের সুন্নত আমরা আল্লাহ সুবানা আমরা যেন করতে পারি আল্লাহ সুবানও তালে আমরা আওয়ারে বয়ের খবুল হরক্কা আমরা যারা মারা গেছেন তারা মাফ ফির জান ফের ফরক্কা আমরা যারা অসুস্থ আছি আল্লাহ তুমি সুস্থতা দান করো আমরা যারা আছি তুমি মুক্ত করে করার আমরা মা বোন জীবনযাপন করার প্রশ্ন আসলে ইনশাল আপনার মা এর্দা চলবা আপনার বউয়া চলবা আপনার ফুলনীতা চলবা আপনার বোনীতে পর্দা চলবা আপনি বাদ দক আপনি যারা গায়ের মাহরুম তারা সামনে আপনি পারেন না যেন তখন দেখা যাইব যে আপনার পরিবার ঠিক হয়ে যাব আর আপনি যদি ঠিক না হইয়া সেন যে পরিবার ঠিক করতাম কোশ্চিন কালও ঠিক করা সম্ভব নয় আল্লাহ সুবাহ আমরা এই কোরআন হাদিস ফলার বুজার আমল করার তৌফিক দান করুক আর আমরা পরিবারেরও দান করুক্কা আল্লাহ সুবাহ আমরা এই আওয়ারে বয়ের কবুল খরু এই আয়োজনে বিভিন্নভাবে যারা সাহায্য করছেন আল্লাহ সবর সাহায্যের তুমি কবুল করো আর কিছু আলোচনা আছে কিছু আলোচনা রাখবা আমরা আমরা দেশের কথা প্রচলন আছে যে ইফতারর আগে দোয়া খবুল আছে কিনা না অনেক জায়গায় ইফতারও গেলে ইফতারের আগে ইমাম সাহেব আছে কি না রসুদ সাল্লাইর তাকিয়া দুর্বল হাদিস যে ইফতারের আগে দোয়া খুব লয় আর সহি হাদিস রোজাদারর সব সময় দোয়া খুব লয়তানা সুমানা সব সময় রোজাদার দোয়া খুব লয় আপনি যে রোজা শুরু করছেন আর ইফতারের আগ পর্যন্ত সব সময় কিতা দোয়া কব সব সময় আপনি দোয়া করবা দোয়ার লাগে খালি মাফিল হুজু করবা ইলা জানো না হয় আমরা কিতা আমরা দোয়া করি না আমরা দোয়া করাই ইমাম সাহেবের পয়সা দেওয়া করলাম দোয়া করলেন যেন আমরা দোয়া করি না ইন বা দিয়া সাময় না এনু নিজে নিজে দোয়া করতেই নিজে নিজে আল্লাহার আরবি জানেন না দরকার নাই আপনি বাংলা জানেন না বাংলাও দরকার নাই আপনি সিলেটি জানান সিলেটি ভাষা খুব কালেটিও জানেন না আপনি গোয়ালজোর ভাষা জানেন গোয়ালজোর ভাষা আল্লাহার খুব কাছে আহল্লা ভুল মাফ করো তুমি আমার মানব বর্কত দান করো আমার সন্তান বর্কত দান করো তুমি আমার হায়াত বরকত দান করো তুমি আমার অভাব দূর করে দেওয়া আহ্লা তুমি আমার সুস্থতা দান করো এটা আপনার লাগবো আপনি যে ভাষা কইবা আল্লাহ ভাষা বুঝেন কিনা না আল্লাহ সোহ্লাম তৌফিক দান করব যখনই কোনো বৈঠক শেষ হয় রসুল সাল্লিয়ালামে বৈঠক শেষের একটা দোয়া আছে আমরা দেশে বৈঠক শেষ হয়ে গেলে একটা দোয়া করি কা ইমাম সাহেব আল্লাহ মাহমেন একটা দোয়া করিল্লা এমন দোয়া ইমাম সাহেবের খান দিয়ে দিয়ে সৌকিদি ফালি ফোড়েন মামরসেন আপনার আর ইমাম সাহেব খানদিন ইমাম সাহেবের খানদিন খনে খিতা খান্ধায় খা খান্ধায় যার বাড়ি বেশি পাওয়া যায় তার খান্দা বেশি হয় যার বাড়ি খম পাওয়া যায় তার হয় আমার এক বাঘ না অত বেশি ইসলাম পেটি করে না তার চাচা মারা গেছে মারা গেছে তখন আইয়া হুজুরঙলে ভরছই দেখছি পয়সা দিছে না হুজুরঙলে বাদে পক্ষী কিয় না আমি কীছি নি তুমি ফকিরা বই যাই বলি ফকির হে লাফন করিয়া মানুষ ককিরাইছে দিদারে ফকিরাইছে আমি এখন মানুষের বকা বকি করিয়া গেছেন তাল্লা সুভানা বুঝার তফিক দান আমরা যেন সামাজিক ইস্তাম পালন না করি রস চলাই যখন কোন বৈঠক শেষ কর্তা